আমি শপথ করি ক্রিয়ামত দিবসের আরো শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্রিত করবো না পরন্তু আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সুন্নিবেশিত করতে সক্ষমে बर मानुषिता प्रश्न कर चंद्र ज्योतिहन सूर्य और चंद्र के एकत्रित से मानुष बोल पलायर ज कथाय কোথাও আশ্রয়ল নেই আপনার পালন কর্তার কাছে সেদিন ঠাঁই হবে সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুসমান। যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে তাড়াতাড়ি শিখে নেওয়ার জন্য আপনি দ্রুত ওহি আবৃত্তি করবেন না এর সংরক্ষণ পাঠ আমারই দায়িত্ব অতপর আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব কখনো না বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালন দিকে তাকিয়ে থাকবে আর অনেক মুখমন্ডল সেদিন উদাস পূর্বে মির তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙা আচরণ করা হবে কখনো না যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝাড়বে এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে সেদিন আপনার পালন নিকট সব কিছু নিতে হবে সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি পরন্তু মিথ্যা আরোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে অতপর সে দম্ভ ভরে পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছে তোমার दुर भोगेरू पर दुर भोग अतपर तमार दुर भोगेरू पर दुर भोग मानुष्की मोने करे जेता के एमनी छिरे दावा हावे छेकी स्खोली तो बिज्य छिरो ना थुम्म कान अलकतं फखलक फसव्वा फज़ाल मिनहु जवजेईन ज़कर वल उन्फा সে ছিল আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন নস্ত করেছেন অতপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী তবু কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন